ইবনু মাসুদ রদিল্লাহ তালাহন সূত্রে নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি সম্পদ আত্মসাত করার উদ্দেশ্যে মিথ্যা কসম করবে কেয়ামতের দিন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি রাগান্বিত থাকবেন